আবু সাইদ খুদ্ রাজিয়াল তাল্লন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাম বলেছেন সে সময় অতি নিকটে যখন একজন মুসলিমের সবচেয়ে উত্তম সম্পদ হবে ছাগ পাল তা নিয়ে সে পাহাড়ের চূড়ায় এবং বৃষ্টির এলাকায় চলে যাবে সে ফিতনা হতে নিজের দিনকে রক্ষার জন্য পলায়ন করবে